বিস্মিলহম নি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعينا ما بعد فعن أبي ذر نضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل ما من جاء بالحسنة فله عشر أمثالها أو أزيد ومن جاء بالسيئة فجزاء سيئة سيئة مثلها او أغفر ومن تقرب مني شبرا تقربت منه ذراعا ومن تقرب مني ذراعا تقربت منه باعة ومن أتاني يمشي أتيت هرولة ومن لقيني بقراب الأرض خطيئة لا يشك بي شيئا لقيته بمثلها مغفرة بريوداشك السرطة بايبونرام আমরা সবাই মানুষ হিসেবে দুর্বলতার ঊর্ধ্বে আমরা কেউ নই সুতরাং আমাদের ভুল হতেই পারে হ্যাঁ আমাদেরকে আসলে যদিও সৃষ্টি করা হয়ে থাকে এ বাদতের জন্য কিন্তু এ বাদতের আমরা পাপাচারও করে বসি কিন্তু আল্লাহির শাহানু দয়াময় হওয়ার কারণে আমাদের এই যে পাপাচার এবং আমাদের আনুগত্য এই দুইটাকে কিভাবে তিনি দেখে থাকেন হ্যাঁ সেটা আমাদের অবশ্যই একটু যাচ বিচার করা দরকার তাইলে এটা জানার পর আমাদের চেতনা আসবে যে আল্লাহির সব সময় আমাদের আনুগত্য পাওয়ার উপযুক্ত जरत अबूर सद करेंदीसी आल्लास তাকে আমি দশগুণ বেশি দিবো অথবা তার চাইতো আবার বেশি করে দেব। হম যেটা অন্য আয়াতের মধ্যে বলছেন যার ব্যাপার আল্লাহ চাইবেন গুনাগুন দিতেই থাকবেন দিতেই থাকবেন এটা হচ্ছে নিয়ম আর এখানে পাপের ক্ষেত্রে কিরকম বলা হচ্ছে একটি পাপই তার আমল নামায় লেখা হবে অথবা আমি ক্ষমা করে দিব সে যদি আমার কাছে ধর্ণা দেয় তাইলে দুইটা এক সম্পর্কে দুনিয়াতে কিন্তু এরকম হয়ে থাকে না মানুষের ক্ষেত্রে পাপ করলে এটাকে বেশি বড় করে দেখে আর যদি তার কোন লাভ করেন এটা অনেক সময় ভুলে যায় কিন্তু আল্লাহর ক্ষেত্রে তার নেক করেন যদি পর্যায়ে রেখে দেন বাড়ান না বরং যদি ধরনা দেয় তাহলে তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ জর কত অনুগ্রহশীল বান্দার প্রতি যে সে যদি একটু অগ্রসর হয় আল্লাহ আরো বেশি তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন যেটা আমরা বুঝতে च्चार क्षेत्र छोट बा जो हाँ शुरू कर दाँड करिए दिए से पड़े जाए तो क्या जोन तकर जैक्ति निकटवर्ती है एक विजन दास तमिन हुदेरा किरकम भाई एक हाथ समपरिमा তার দিকে অগ্রসর হ'ব, তাইলে এক বিঘতের জায়গায় খাত হ্যাঁ অনেক বেশি ওমানুহারা বলে যে আমার কাছে কেউ যদি হেটে আসে আমি তার দিকে দৌড়ে যাবো এবং আল্লাহ বলেন ওমান কেউ যদি আমার সাথে পুরা দুনিয়া ভর্তি করে তার নেই আমাকে সে ক্ষমাকারী মনে করে আমাকে একমাত্র সাহায্য আপনার এরকম ভাবে তার সুবিধা দানকারী মনে করে তার সাহায্যকারী মনে করে এবং তাকে জান্নাত দেওয়ার অধিকার আমি রাখি সেটা মনে করে অর্থাৎ আমাকেই বিশ্বাস করে যে শাস্তি দিলেও আমি লাভ করতে পারলেও আমি যদি এরকম আপনার শিরিক মুক্ত তার ইমান থাকে তাইলে আল্লাহ যে বললেন কি লকিত হবি ফের যে আমি তার স্বপরিমান ক্ষমা নিয়ে তার কাছে চলে আসব। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি তাইলে যদি আপনার সিরিক পাওয়া যায় তাইলে এই সুবিধাটা আমরা পাচ্ছি না এই কারণে আমাদের খেয়াল রাখবো প্রত্যেক সময় যখন কোনো আলমকে শুনবো সিরিক সম্পর্কে আলোচনা করছে তখন আমরা কান খাড়া করে শোনার চেষ্টা করব হন। আরে এমন ব্যাপার যেগুলো আপনার সব কিছুকে নষ্ট করে দিবে, সেটি আপনার আগ্রহী হওয়া দরকার যেমন কোনো ব্যক্তি যদি কোনো ব্যবসা খোলে এবং সেই ব্যবসা সম্পর্কে যদি কোনো খবর শুনে প্রশাসনের পক্ষ থেকে অথবা সমাজের পক্ষ থেকে যে ব্যবসা দশ নামতে পারে এই তখন সে একজনের পড়ার চেষ্টা করে যে কোনো ভয় সিরিকের বাস করলে মনে করলে এগুলো জানি হ্যাঁ বিশেষ করে আরব দেশে যখন সিরিকের আলোচনা বেশি হয় তখন অনেকে মনে করে যে এরা বলতে থাকবে এগুলো আমরা জানি এগুলো শোনার কামনা এরকম মনে না ভাই যান আপনি তো অপরাধ করছেন আপনি যেখানে আপনার পুজি সব চলে যাওয়ার ভয় আছে সেটা নিয়ে আপনি এত অবহেলার করার কোন সুযোগ আছে না কোনো সুযোগ নেই এই কারণে যেটা আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেটা একমাত্র শিখ সুতরাং সেই ব্যাপারে আমাকে আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিকদিনবীন মহাম্মদ ওয়াল আলহি আজমাইন।